मानवतार समाधान যথারীতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আপনাদের সামনে আমরা পরস্পরে কথা বলবো আর বিষয়টি হচ্ছে দাবতের পথ ও পদ্ধতি এই বিষয়ে এই পর্বে আমরা দাওতের ক্ষেত্রে কি কি উপকরণ বা কি উপায় অবলম্বন করা যায় সে উপায় সম্পর্কে বর্তমান যুগের সাথে সাদৃশ্য রেখে কি উপায় অবলম্বন করা যায় সে প্রসঙ্গে আমরা আলোচনা করব। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে সাহায্য করতে অর্থাৎ আমাদেরকে কোরআন হাসনার আলোকে নির্দেশনা দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে সদয় সদয়সম্মতি জ্ঞাপন করে আজকে উপস্থিত হয়েছেন যথারীতি আমাদের সমাজ রহমান আমরা তাদের সাথে আগে পরিচিত হই আমার সর্ব আমি রয়েছেন জনাব শেখ শাহ অলিউল্লা আল আজহারি এবং আমার পাশে রয়েছেন জনাব শেখ আমানুল্লাহ মাদানি এবং আমার ডান থেকে ও আসেন ডক্টর মোহাম্মদ মুসলেউদ্দিন সুধি ও দর্শকবৃন্দ আমরা এ পর্বে আলোচনা করব যে দাওয় দিতে গিয়ে কী কী উপকরণ অবলম্বন করা যায় তবে এর আগে আমি একটি কথা আপনাদেরকে জ্ঞাতার্থী জানাতে চাই সেটা হচ্ছে যে আমরা মূল তথ্যটি উপলব্ধি করতে অনেক জায়গায় ব্যর্থ হওয়ার কারণে আমরা কিন্তু ইসলামের আসল যে সার সেটা আস্বাদন করতে পারছি না আমরা মনে করছি যে ধর্মের প্রয়োজনেই আমাদেরকে দৌড়াতে হবে না এখানে আপনার প্রয়োজনেই ধর্ম আপনার ইহলৌকিক নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শৃঙ্খলা মণ্ডিত আপনাকে প্রদর্শন করাই ধর্মের লক্ষ্য এবং আপনাকে আপনার আসল বাড়িতে সালামতের সাথে পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়া এটাই ধর্মের একটা বড় টার্গেট কিন্তু আপনি ধর্মকে ভুল বুঝবেন না ইসলামকে ভুল বুঝবেন না শুধু দর্শক বিন্দু আমরা এ পর্বে যেন ডক্টর মুসরুদ্দিন সাহেবের কাছে যাচ্ছি যে আমরা দাওয়দ দিতে গিয়ে কি কি উপায় অবলম্বন করতে পারি উপকরণ দুই প্রকার একটি হল প্রাকৃতিক যেগুলো ছিল আল্লা নবী যখন খোদবা দিতেন মানে প্রচারের জন্য তিনি কিন্তু মেম্বারের উপর দাঁড়িয়ে খোদবা দিতেন উঁচা জায়গার থেকে যাতে মানুষের কাছে আওয়াজটা পৌঁছে যায় তার মনে আওয়াজ পৌঁছার যে অবলম্বন সেটা আমাদের গ্রহণ করতে হবে সেখান থেকে বাকি অবলম্বন মা একটা লাউড স্পিকার যত কিছু এটা হতে পারে এক দুই হলো হল সজ্জা উপকর আল্লাহ নবী যখন খত দিতেন তখন কিন্তু এমনি সাধারণ মেশে চলতেন কিন্তু খতবার সময় একটু ভালো কাপড় পরিধান করতেন কেননা মানুষের দৃষ্টি যেন খতিবের দিকে থাকে এটা মনে শুক্র জুমার দিন গোসল করা একটু ভালো পোশাক পরিচ্ছদ করা যিনি খত দিবেন তাকে ওই ধীর স্থিরভাবে উপস্থিত হওয়া তারপরে সাধারণত খতিব আগেই যা বসে থাকতেন না খতিবগণ লোকজন বসে আছে আল্লাহ নবী কিংবা সাহবিরা যারা তারা হঠাৎ করে যা উপস্থিত হতেন কেন যাতে মানুষের দৃষ্টিটা দ্রুত একাগ্র ভাবে ওই খতিবের আগে যা বসে তাহলে সাধারণ যায় কাজেই খাতিব যখন ঢোকেন পরে ঢোকা এটাও কিন্তু একটা দৃষ্টিভঙ্গি আর দৃষ্টি আকর্ষণ তারপরে দুই প্রকারের ওয়াজ করতেন ওটা আবার একটু পদ্ধতির মধ্যে চলে গেল এক প্রকার হলো তিনি উচ্চস্বরে কখন ওয়াস করতেন তিনি যেন সৈন্য বাহিনীকে পরিচালনা করছেন তারপরে বাহিনী সব বাবা লোস করে বলতেন বয়স তো আনা কা তারা দায়ন ও দিয়ান কেউ যে মাল রেখে যায় তা বাচ্চা দুঃখী যদি রেখে যায় তার দায়িত্ব রাষ্ট্রপ্রধান হিসাবে আমি নই তিনি কেঁদে ফেলত এই হাদিস মুসলিম রয়েছে এবং আরেকভাবে তিনি খুদ্েন আবার তার পদ্ধতি ছিল বিনয়ের পদ্ধতি ওয়াজনা রসুল্লাহ সাল্লি সাল্লাম হালকুলুব ভাষা উপস্থাপন করছেন যে শ্রোতার মন গলে যাচ্ছে চোখ দিয়ে পানি পড়ছে তিনি যেন বিদায় নিচ্ছেন দুইটাই কিন্তু পদ্ধতি খোদ্বার তারপরে তিনি লাঠি হাতে নিয়ে দিতেন দুইটা দিক আছে একটি হলো লাঠিউ যে তার একটা বলিষ্ঠ বক্তব্য রাখার জন্য সেটা অবলম্বন দুই তখন একটা ভালো ছিল না সেই হিসাবে তিনি যেন ভর দিতে পারেন উচ্চকণে কথা বলতে হয় হয়তো ছিল না। সেটা হয়। আবার পদ্ধতি অবলম্বন করতেন মাঝখানে আবার একটু বসে যেতেন নতুন করে আবার শুরু করতেন কেন যেন শ্বাসটা ফিরে আসে ব্রেক যেরকম আমরা এখন নিচ্ছি আল্লাহ নবীর খোদবার কি ব্রেক ছিল মাঝখানে একটু শ্বাস টেনে নিলেন আমি আর আধুনিক যেগুলো সেগুলো এই মুহূর্তে ঢুকছি না ধন্যবাদ জানাবসব একজন দায় একজন আহ্বানকারী একজন মোবাল্লিক তিনি নিজেকে তার যাকে ডাকছেন আহত ব্যক্তি তার সামনে নিজেকে কিভাবে উপস্থাপন করবেন এবং সে প্রসঙ্গে আমাদের সম্মানিত অতিথি ডক্টর মুসুদ্দিন সাহেব চমৎকার উদাহরণ আমাদের সামনে পেশ করলেন এ পূর্বে আমি আরো কিছু ওসাইল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য সবিনই নিবেদন জানাচ্ছি আলহামদুলিল্লাহ এবং দেখিয়ে গিয়েছেন ডক্টর মুস্তেফাই রসুলামের খুদ্া তথা দাওয়াতের একটি শ্রেষ্ঠতম বিষয় ছিল খুদ্া তিনি যে খুদ্া দিয়েছেন কিভাবে এর উস্লুপ এর প্রক্রিয়া প্রেক্ষাপট কারণ সহ ব্যাখ্যা করেছেন খুদ্ একটা অংশ অবশ্যই কিন্তু মোহাম্মদ রসুল্লাহ কথা বার্তা সবকিছুই ছিলাম সামগ্রিক ভাবে পূর্ণাঙ্গ রূপেই ছিলেন দায়ী আর তাই তিনি নিজে যেমন বলেছেন তার সাহাবাই কালামকে তার স্ত্রী ওমুল মমিনগণদেরকে যে আমার মধ্যে দিনের আলোতে যা দেখতে পাও রাতের আধারে যা দেখতে পাও সব খুলে খুলে মানুষের কাছে বলে দাও जीवन ढाका नहीं दावत समृद्ध चलो तुम्हारे एम एक जीवन व्यवस्था रेखे गलमुहाली दावार श्रेष्ठ एक विषय जकत जकत निर्धारित खाद्य कर जय मन जय যদি না তার মনটাকে দর্শক এবারে আমরা শেখ আমি বলবো আপনার আর কি কি উপায় অবলম্বন করা যেতে পারে অসাইল দাওয়া অনেকগুলি হতে পারে তার ভিতরে লেখনির মাধ্যমে হয় কাগজের কলমে বই পুস্তক লিফলেট বিতরণ বিভিন্ন এগুলি বিতরণের মাধ্যমে নিশ্চয় আমাদের একটা বিরতি আপনারা ততক্ষণে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লা ফিরে আসতে আপনাদের প্রিয় অনুষ্ঠানে ধন্যবাদ যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ছিল কাজের নিষেধ করবে মুহিনী আব্দুর রাজা कथाजेर इतिबृत्ति विश्वमयर क्रम विकास আজ রাত আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটা এ বাংলা দেশে বীস টিভি বাংলা ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সল্যুশন ও প্রবলেম ও ইউ চুজ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 शाड़ शाड़ आप उत्तम सर्वोत्कृष्ट नीति सठी लेंदेन बैध उपाय बड़ लाभ थनि कत सुंदर भाव नूत सफलता अर्जन कर दर्शकबंद বিরোধীর পূর্বে যে আলোচনাটা আমাদের সামনে নিয়ে আসছিলেন জনাব শেখ আমানিসেব আমি তাকে তো অনুরোধ করব সেই আলোচনাটি পূর্ণ করার জন্য হ্যাঁ বলতেছিলাম যে আমরা বিভিন্ন অসাইল ব্যবহার করতে পারি যেমন বই পুস্তক লিফলেট এবং বিভিন্ন প্রচারপত্র বিজ্ঞাপন এবং সে বিজ্ঞাপনগুলিও আমরা এমন জায়গায় দিতে পারি যেমন হয়তো কোনো গাড়িতে লাগিয়ে দেওয়া হলো অনেক সময় আমরা ট্রেনের গায়ে লাগিয়ে দিতাম ও ট্রেন চলছে যেসব এলাকায় সমস্ত এলাকার লোক ওটা পড়ে নিল অনুরূপভাবে গাড়িতে দেওয়া যায় বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাডের মাধ্যমে দেওয়া যায় বিভিন্নভাবে বই পুস্তক সিডি ক্যাসেট এগুলি বিতরণের মাধ্যমে হতে পারে ওয়াজ মাহফিল যেগুলি হচ্ছে ওয়াজ মাহফিলগুলিকে যদি আমরা সুন্দরভাবে আবার রিফাইন করি ওয়াজ মাহফিলের ভিতরে অনেক সমস্যা দেখা দিয়েছে সে ব্যাপারে যারা জ্ঞানীগুণ সুদীজন রয়েছেন তারা এ ব্যাপারে খেয়াল করেন জোমার খুতবার মাধ্যমে হতে পারে তবে সেক্ষেত্রে খুদবার ভাষাটা মাতৃভাষা হওয়া জরুরি মাতৃভাষা হলে অন্ততপক্ষে আমরা একটা দাওয়াতের ময়দান পেয়ে যাই জোমার খুদ্বার মাধ্যমে আমরা বৎসরে অন্ততপক্ষে বান্নটি সেমিনার পেয়ে যাচ্ছি বিভিন্ন সেমিনার সেম্পোজিয়ামের মাধ্যমে অনুরূপভাবে আমরা যে টেলিভিশন এবং রেডিওর মাধ্যমেও দাওয়াতি কার্যক্রম চালাতে পারি আত্মীয় স্বজন যাদের যেখানে রয়েছে তাদের কাছে দাওয়াতি বিভিন্ন বই পুস্তক বা প্রয়োজনীয় কেতাব আদি এগুলি পাঠিয়ে দিয়ে তারা দাওয়াতি কাজ করতে পারেন এমনকি যেগুলি ক্যাসেটের মাধ্যমে বা সিডির মাধ্যমে সম্ভব সেক্ষেত্রে সময়ও ব্যয় করতে হয় না মা বোনেরা অনেক সময় রান্নার কাজ করছেন কিন্তু দেখা যাচ্ছে ক্যাসেট ছেড়ে দিয়ে সেখানে শুনছেন ভিডিওর মাধ্যমে বিভিন্ন মাধ্যমে পাওয়া যায় ভিডিওর মাধ্যমে আমরা অনেক সময় উজু গোসল তায়াম্মম এগুলি বাস্তব দেখিয়ে দাওয়াতির প্রচার এবং প্রসারের ক্ষেত্রে আমরা বিরাট ভূমিকা রাখতে পারি আল্লাপাক আমাদেরকে এই সমস্ত ও শিলাগুলি ব্যবহার করার তৌফিক দান করুন এবং যাদের হাতে অর্থ রয়েছে তারাও এই সমস্ত ও শিলাগুলি দায়ীদের কাছে একটু সহজলভ্য করে দেওয়ার জন্য আমরা সমাজের বিত্তবান লোকদের কাছে একটি বিনীত অনুরোধ রাখবো ধন্যবাদ জানাব শেখ আমরুল্লাহ মাদানী সাহেবকে চমৎকার কথা বলার জন্য তিনি দিন প্রচারের বা দাওয়তের ক্ষেত্রে কী কী উপায় অবলম্বন করা যেতে পারে সেখানে থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত সংক্ষিপ্ত এসেছেন তবে এই ব্যাপারে যেহেতু যুগে যুগে যাদেরকে আমাদের কাছে পাঠিয়েছেন সত্যের গাইডলাইন দেওয়ার জন্য আলমী নিজে তাদেরকে নাম দিয়েছেন নাবি এবং এটা আরবি ভাষার শব্দ নাবাউন শব্দ থেকে নাবা মানে সংবাদ আর নবী মানে হলেন সংবাদ বাহক আর ইংরেজিতে আমরা যাকে বলি মিডিয়া কর্মী মেসেঞ্জার মিডিয়া কর্মী তার মানে সংবাদ বহন করে বহন করে পৌঁছে দিচ্ছে তো আধুনিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়া অর্থাৎ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে আমরা দূরদর্শন টেলিভিশন আমরা রেডিও বেতার টেলিভিশন এবং এর পাশাপাশি যেমন আমদান্লা সাহেব বললেন সিডি তারপরে বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতিকে আমরা ব্যবহার করতে পারি সত্যের দাওয়াতের জন্যে আর যেমন সহজভাবে যদি বলি যে টেলিভিশন বা দূরদর্শন দাওয়াতের জন্য কতটা ইফেক্টিভ দেখুন আমরা হয়তো এখানে বসে আসি আমরা চারজন এটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো একটা জায়গায় কিন্তু এই চারজনকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীর লক্ষ কোটি মানুষের ঘরে তাদের বেডরুমে তাদের একান্ত কাজের জায়গায় তাদের অফিসে পৌঁছে দেয়া যাচ্ছে চারজন পৌঁছে দিতে পারে দাওয়াতের জন্য এটা কত গুরুত্বপূর্ণ সহজে অনুময় সবার কাছে পৌঁছে যাচ্ছে সত্যিকার কথাটা একটু মনে রাখবেন ওই সময় দেখুন কোন যুগের কথা ইব্রাহিম করলেন ইসমাইল কে সাথে ওই সময় ওই যে ইব্রাহিমের আহ্বান সেটা মনে হচ্ছিল যেন যে আল্লাহর আলমিন ওই অসংখ্য আদম অনাকত বৈশ্যতে যারা আসবে তাদের সামনে যেন যে চেষ্টা করেছে জানতে পেরেছে যে চেষ্টা করে না জানে নাই আর এখন অজ্ঞতা নয় জানি না বলে তার অস্তিত্ব নয় এটা তো না এটা বলা যাবে না আমি দেখতে পাই না তাই বলে সবই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কারণ হলো এখানে যিনি দায়ী যিনি সত্য বলছেন সত্য যিনি রিলে করছেন সত্য বক্তব্য উপস্থাপন করছেন তার কণ্ঠ যেমন শোনা যাচ্ছে তার চেহারাও দেখা যাচ্ছে মানুষ কিন্তু কণ্ঠ শোনার পাশাপাশি একটার সাথে একটা সাথে আরেকটা জড়িত তাই টেলিভিশন যেটা দূরদর্শন ছবি সহ সাউন্ড কে মুহূর্তে সব জায়গায় পৌঁছে দিচ্ছে এর দ্বারা কিন্তু মানুষ সবচেয়ে বেশি সব চাইতে বেশি প্রভাবিত হচ্ছে প্রভাবিত একটি ভালো প্রোগ্রাম দিয়ে মুহূর্তে ভালো কথাটা লক্ষ কোটি মানুষের কাছে সারা পৃথিবীর অপর দিকে একটি মন্দ একটি দুষ্টামি একটি বিভ্রান্তি একটি অপরাধকে একটি কুসংস্কারকে মুহূর্তে সব জায়গায় পৌঁছে অশ্লীলতা অশ্লীলতাকে পৌঁছে দেওয়া হচ্ছে এবার এই যদি এই যে টেলিভিশন তথা দূরদর্শন ছবি এবং সাউন্ড আমরা এই কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানাই সবার জন্য রব্যু যারা থেকে সাহায্য করছেন তাদের জন্য দোয়া করি সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় দেশ বিদেশে এই ধরনের অনেকগুলো ছোট ছোট চেষ্টা এবং প্রচেষ্টা হচ্ছে আল্লাহ সকল প্রচেষ্টাকে কবুল করুন দুই নম্বর এই দাও আর অসা এলিখিতে যেমন কেবল সাউন্ড ছবি নাই এমনটাও খুবই ইফেক্টিভ বেতার যন্ত্রের মাধ্যমে সারা পৃথিবীর সব কিছু ট্রান্সফার করা হচ্ছে হ্যাঁ এর মাঝখানে একটা জিনিস যে টেলিভিশনের মাধ্যমে যেমন ছবি এবং সাউন্ড পৌঁছে দেয়া হচ্ছে এটা লাইভ এক জায়গা থেকে সম্প্রচার করা হচ্ছে সারা ব্যাপী কিন্তু যদি আবার ওইটাকে ক্যাসেট বন্দি করে বর্তমান সময়ের সিডি ডিবি করে অথবা প্যানড্রাইভে করে খুব সহজে পৌঁছে দেওয়া যাচ্ছে তাই একজন পৌঁছে দিতে পারছেন সুতরাং এই নিঃসন্দেহে অবশ্যই গুরুত্বপূর্ণ ধন্যবাদ জনাব শেখ শাহ সাহেবকে এই এবং ভাত হয়ে উঠবে শুধুও দর্শক বিন্দু এ ব্যাপারে আমরা ডক্টর মসিদ্দিন সাহেবের কাছে আমরা যাচ্ছি সময় আমাদের হাতে মাত্র তিন থেকে মিনিট সময় হাতে আসছে না আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম কাছে আমি একটু সম্পর্ক যে কোনটা দেখি যে ওয়ালের সাথে লাগানো আছে এরা হলো পথ ভ্রষ্ট খারাপ আলেন যারা টিভিতে কথা বলে মিডিয়াতে কথা বলে ইত্যাদি দেখে মানে তাই আমরা চাইব রেডিও এবং টেলিভিশনের অশ্লীলতা বেহায়াপনাকে বিদৌড়িত করতে এটা আমাদের সর্বাত্মক চেষ্টা দুই নম্বর হলো রেডিও এবং টিভি এটা কি নাজায়জ জিনিস বিজ্ঞানের আবিষ্কার কি নাজায়জ বিজ্ঞানকে কি ইসলাম নিষেধ করেছে তাদের জানা উচিত ইব্রাহিম আলী ইসলাম মহম্মের জন্মের কয়েক হাজার বছর আগে বলেছেন তিনি নবী হিসাবে আসবেন কেবল টি পা শেখানোর জন্য নয়। কেবল কাউকে শুধু তাই না কেবল কেবল ইসলামের আনুষ্ঠানিকতা অনুষ্ঠান সর্বস্ব জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য মহম্মদাল্লাহ ইসলাম পৃথিবীতে আসেন নাই বরং এসেছেন বিজ্ঞান ও শিক্ষা দেওয়ার জন্য তাই বিজ্ঞানের নতুন কোন আবিষ্কার বক্তব্য উপস্থাপন করছেন শুধু দর্শক এই যে মিডিয়া বা এই টেলিভিশন বলি রেডিও বলি এ কিন্তু যন্ত্র বিজ্ঞানের অবদান এর কোন দোষ নেই নিরপেক্ষ এটা নিরপেক্ষ জিনিস এটা যারা ব্যবহার করছেন জগৎটা ওদের হাতেই থাকবে আর আমরা নিরুপায় হয়ে বসে থাকবো এটা হয় না দেওয়া উচিত কাজে এক্ষেত্রে যদি আমরা অগ্রসর হইযোজন আমি যেটা মনে করতেছি যারা এই সমস্ত ফতোয়া দিচ্ছেন বা রাইটিং করছেন তারাও কিন্তু মিডিয়া ব্যবহার করেন এবং দুঃখজনক হলে সত্য তারা চাচ্ছেন না যে এই মিডিয়ার মাধ্যমে আজকে মানুষ যে সচেতন হচ্ছে এই সচেতনতা থেকে দূর করার জন্য মূলত তাদের এই পোপাগানটা তো এই মিডিয়াতে আমাদের যে প্রচারণা চলছে এটাকে বন্ধ করতে পারবে দেখা যাবে তাহলে বোকা বানিয়ে যা দিবে তাই মানুষ খেয়ে নিবে তো সে ব্যাপারে আমাদের সজাগ থাকা দরকার আছে আর ওয়াসাইল উদ্দাওয়ার মধ্যে আমাদের মোবাইল কে আমরা ব্যবহার করতে পারি মোবাইলটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনারা ধরে মোবাইল ধরার চেষ্টা করবেন দেখা যায় যে অনেকেই মোবাইল ব্যবহার করেন না বা ধরেন না জনগণ বিভ্রান্ত হয় যেটা বলতেছিলাম উপায় উপকরণ আপনি দাওয়াতের ক্ষেত্রে কি কি মাধ্যম কি কি জিনিস ব্যবহার করতে পারেন এক্ষেত্রে বৈধ সকল উপায় অবলম্বন আপনি করতে পারেন তাতে কোনো আপত্তি নেই এবং সেটা যেন স্বর্ণের উপরে সুহাগা কাজেই আমরা সমস্ত উপায় অবলম্বনগুলির মধ্য দিয়ে আমরা দিনকে মানুষের কাছে স্পষ্ট করে তুলে ধরতে চাই আজকে যেমন আমরা বিপরীত দিকে দেখছি যে ইসলামের শত্রুরা অতবা ইসলামের নামে যারা ও ইসলামকে প্রসার করতে চাচ্ছে তারা কিন্তু বসে নেই তারা কিন্তু মিডিয়া ব্যবহার করে সারা বিশ্বকে চমক লাগিয়ে দিচ্ছে সেক্ষেত্রে যদি আমরা সত্যপন্থীরা আমরা যদি এই পশ্চাদামী হয়ে থাকি তাহলে কিন্তু সত্য মানুষের কাছে পৌঁছবে না শুধুও দর্শক বিন্দু আমাদের হাতে সময় নেই বিদায় নিতে হচ্ছে কামনা করে আজকের মতো শেষ করছে وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته डी आंतरिक बार्ता पृथ्वी सब चेसि वृद्धि पा धर्म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 जे आन जर सक समस्या समाधान पृस्वी मानव समाज